وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ولا نظير له ولا مثيل له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ند له ولا عد له ولا عد وَمشْتَد أن سييدَنا وَوتَنَدَن وَحبيبَنَا وَحَبيبَ رَ بِن وَوطبيبَنا وَوططبَ قُلُ بِنَا أَولانا وَمَوولنا مَُّدًا عَبُدُهُ وَرطُولَُّ ج يَرْتَ هُ إ كََّّةِ বিস্মিল্লি রহ্ম নি وَالْفَجْرِ وَلَيَالٍ عَشْرٍ وَالْشَفْعِ وَالْوَسْرِ وَاللَّيْلِ إِذَايَاتٍ عن أبي هُرَيْرَت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من أشر ذي الحجات يعدل سيام كل يوم منها بسيام سماء وكيعم كل ليله من هاذيهي اعم ليله القدر آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وننول ذاك لما الشهيدين والشاكيرين والحمد لله رب العالمين মরদে ফেরা পেসর মরদে পেরা পে সর মনজরব তলব করকে তে আস না হের তালিম কি তেজাব ডাল খুদি যায় মুর চাই যায় মুর চাই উমলা কর দে হিন্দো মেয়ে তোর পাই তমাশা ইসলাম হে মাহবুস মুসলমান হ্যা মু হিন্দে মেজ মহানব্বুল আলমের দরবারে লক্ষ কুটি শুক্রে আদায় করছি তিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের তিরিশতম ফার আর প্রথম থেকে কিছু আয়াত এবং তির্মিজিও এভা শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে সময়ের আলোকে কিছু কথা বলার ইচ্ছা করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ সুভানা ইল্লা আল্লাহ আলিমুল হাকিমাত্র আয়াত আল্লাহ আলামী पांच की विषय नामे शपथ करवि केश्स करान कथर बोलते हैं कारण आल्लामानीन हादिसा ओमान असदास मीन तला আল্লাহর কথা হচ্ছে সেরা সত্য কথা তাহলে আল্লাপাক কোন কথা বিশ্বাস করানোর জন্য শপথ করে বলতে হয় না কথার সাথে সাথে শপথ কারা করে বলুন তো যাদের ধার কম হোয়াইট কম যাদের যারা অবিশ্বস্ত এরা কথাটাকে বুঝাইতে হলে কি কি দিয়ে বলতে হয় শপথ করে বলতে হয় কিন্তু আল্লাপাকের কথা তো সেরা সত্য কথা আল্লাপাক বিশ্বস্ত তা আল্লাপা কথা বলার জন্য কসম কেন ব্যবহার করে তার কারণ হচ্ছে আসল যে জিনিসের নামে শপথ করেন সে জিনিস অত্যন্ত মর্যাদাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যটুকু মানব জাতিকে বোঝানোর জন্য আল্লাহ আবদুল্লাহ আমি কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন বস্তুর নাম নিয়ে শপথ করেছেন আমি যে আয়াতগুলো পড়েছি এই আয়াতে আল্লাহ আব্দুল্লা আলামী পাঁচটি জিনিসের নাম নিয়ে শপথ করেছেন এক নাম্বার ফজর ফজরের নাম নিয়ে আল্লাহপাক শপথ করেছেন যে জিনিসের নামে আল্লাহাক শপথ করেন ওই জিনিস আল্লাহ গুরুত্বপূর্ণ মর্যাদাশীল এটা বোঝানোর জন্যই আল্লাহাক বস্তুর নাম নিয়ে শপথ করেন বোঝা যায় ফজর এটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মর্যাদাশীল এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নাম নিয়ে শপথ করেছেন হাদিসের মধ্যে আছে হুজুর ফারসল্লাহ আলহিউসালামের সাথে করেন আমার কোন যদি নামাজ জামাতের সাথে আদায় করে সে যেন মসজিদ থেকে ইমানের ঝান্ডা নিয়ে বেরিয়ে গেল আর যে লোক ফজরের নামাজ মসজিদে এসে আদায় করল না বা পড়ে নাই ওই লোক শয়তানের ঝান্ডা নিয়ে বের হল আর যে ব্যক্তি ইমানের ঝান্ডা নিয়ে বের হয় সে যদি ওই দিন মারা যায় যাবে জাননাতে আর শয়তানের ঝান্ডা নিয়ে বের হওয়ার পরে যদি ওই লোক মারা যায় আপনারা বলেন সে কোথায় যাবে তাহলে ফজর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় একটা নামাজ হাদিস চৌমেদাস উজুফার সাল্লাহ আলাই বলেছেন ফজর এবং আসরুল নামাজ তখনো তোমরা কাজাই করবে না হজর এবং কারণ ফজর নামাজ পড়তে হয় ঘুম থেকে উঠে আচরণ নামাজ দুপুরে মানুষ খাবার পরে সাধারণত বিশ্রাম করে নামাজ এবং ফজর নামাজের গুরুত্ব ইসলাম খুব দিয়েছে আজকে দুর্ভাগ্য হলেও সত্য আমরা অধিকাংশ মানুষ হজরের সময় আমরা ঘুমে থাকি ঘুমন্ত অবস্থায় থাকি ফজরের নামাজ আমরা মসজিদে এসে পড়েই না আর ঘরে যদিও পড়ে একবার খুব তাড়াতাড়ি সময় পার যাওয়ার পর সূর্য উঠার আমরা পড়ে দিই অনেক মানুষ আমাদের মধ্যে এমন রয়েছে হুজুরফাজ্লাহ আলহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজের পরে ঘুমায় ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়ার আগে এই সময়ের মধ্যে যে ব্যক্তি ঘুমাবে তার হায়াতের মতো বরকত কমে যাবে তার রিজিকের মধ্যে বরকত কমে যাবে অধিকাংশ মানুষ আমরা রাত্রে বারোটা বাজে ঘুমাই পরের সকাল বারোটা বাজে আমরা ঘুম থেকে উঠি তাহলে আমার সকালের সময়টা কোথায় গেল এটা এত বড় সময় আছে নবী বলেছেন নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটা হুঁটে করো বিভিন্ন দেশের কান্ট্রির ফার্মেসি বড় বড় হাসপাতালের মধ্যে সাইনবোর্ড বড় মোটা স্তরে লেখা আছে সবে কি হাওয়া লাঠো বিমারু কি দাওয়া সকালবেলার বাতাস হাজার হাজার রোগের সকাল বেলার বাতাস হাজার হাজার রোগের যেহেতু আল্লাহরের নাম নিয়ে শপথ করেছেন এই জন্য বোঝা যায় কজরের সময় অত্যন্ত কি গুরুত্বপূর্ণ এবং মর্যাদা পান আল্লাহর কাছে আল্লাহী দোয়া করেছেন আল্লাহুরিহা আল্লাহ আমার যে উন্মত সকাল বেলায় কোন কাজ করবে তার ওই কাজের মধ্যে তুমি বরকদ দিও এই দোয়াটা কে করেছেন আল্লাহর নবী করেছেন দেখবেন সকালবেলা যারা পরিক্রি করে দেখবেন ও সকালের ধাপে দু চার হাজার টাকা যদি বিক্রি হতে যায় সারাদিন ধরিও আর দু ওই যে নবীর দোয়া যে সকালবেলা যারা কাজ করবে ওদের কাজের মধ্যে আল্লাহ চুখি দাও এই নবীর এই দোয়ার বরকত দেখবেন সকালে যে কাজ করে যে মহিলা আটটা বাজে উঠে দেখবেন ওই মহিলার ওই দিনের কাজে আর বরকত থাকে না তৎকাল করে যে মহিলা ফজরে নামাজ শেষ করে কোরআনকারী তেলাওয়াত করে সাংসারিক দেখবেন কাজ কর্মগুলো গুছিয়ে না। দেখবেন আল্লাপা তার অভিজাতের বর্বর দেয় এবং সারাদিন খুব আনন্দে চারত তার কি তাহলে ফজরে কখন শপথ করে আল্লাহ বলেছেন দ্বিতীয় নাম্বার ওয়ালাইয়া লিন আস ওয়ালাইয়া আলিন রাতের শপথ করে আল্লাপার বলেছেন কটি রাত দশটি রাত অনির্দিষ্ট দশটি রাতে কোন দশটি রাতের শপথ আল্লাহা করেছেন মুফা সিরিনে কেরামের সর্বসম্মতিক্রমে আল্লাহ রব্বুল আলামিন যে দশ রাতের শপথ করেছেন সেটা হচ্ছে দিলহাজা মাসের প্রথম দশ রাত কথা বুঝছেন দিলহাজ মাসের কি যে মাসটা ইনশাল্লাহ আগামীকাল আজকে যদি চাঁদ উঠে যায় তাহলে আগামীকাল এক তারিখ হবে কথা বুঝেন না আপনারা আজকে চা আগামে আগামীকাল কি আগামীকাল থেকে দশ তারিখ পর্যন্ত যে দশটা রাত্র আসবে মুফাতির আশ্রিন দ্বারা গেল ওই দশটা আব্বাস রাজিউল্লাহু তালান আল্লাহ নবীর যুগে তিনজন সাহাবি আব্দুল্লাহ নামে প্রসিদ্ধ ছিল তিনজন সাহাবি একজন সাহাবি আব্দুল্লাবিন আব্বাস রজিয়াল্লাহু তালান আর জন সাহাবি আব্দুল্লাবিন্লেব আব্বাস উনাকে বলা হয় রইসুল মুফাসরিন আবদুল্লাবনা মাসরুদ ওনাকে বলা হয় রইসুল ফুকাহা আবদুল্লাবন ওমর উনাকে বলা হয় রইসুল মহাদিস এই তিনও আব্দুল্লাহ আল্লাহর নবীর খ্যাদমুত করেছেন বয়সী ছিল খুব ছোট কিন্তু আল্লাহর নবীর খ্যাদমুত করেছেন আল্লাহ এই জন্য বিভিন্ন সময় দোয়া করেছেন এই জন্য আল্লাহ পাক ওদেরকে সারা বিশ্বের ভিতরে কি পরিচিত করে দিয়েছেন কে মতে করে দেু হারে দারা দি দে নাকি কোনো আল্লাহ আল্লাহ কোন দুজুর্গের খ্যাদমত করে আল্লাহ পাক তাকেও একদিন কি এভাবে মাথদুম বানিয়ে দেয় ভবিষ্যতে তারও এভাবে হাজার হাজার লোক এভাবে খেদমত করবে তো যাই আব্দুল লেবনে আব্বাস রদিয়াল্লাহ তালাহ আনহুকে জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ পাকদের দশ রাতের শপথ করে বলেছেন এই দশ রাত কোন রাত আপনি কি জানেন আব্দুল্লেবনে আব্বাস রজি আল্লাহ বলেছেন হ্যাঁ এটা হচ্ছে জিলহজ মাসের পতম দশ রাত দিলহজ মাসের পতন দশ রাত আমি আগে বলেছি আল্লাহ পাক যেই জিনিসে যে জিনিস আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ পাকবে ওই জিনিসের নামে কি করে শপথ করে সুতরাং আল্লাহ যেহেতু এই দশ রাতের শপথ করেছেন বুঝে গেল এই দশ রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কি মর্যাদাবান সুতরাং আমাদের সকলকে এই দশ রাত জেগে অ্যাবাজিত করতে হবে তারজুত করতে হবে নবম নামাজ পড়তে হবে অন্যান্য সময় যে পরিমাণ আবাদত করি এই দশ রাতে মাত্রা আমরা আরো বিক্রি করে দিব আমার ভাইরা দশ রাতের শপথ আল্লাপা করেছেন দশ রাতের নাম নিয়ে শপথ করেছেন এই দশ রাতের প্রত্যেকটি রাতের পরে কিন্তু একটা একটা দিন আছে আবার নাই না প্রত্যেকটা রাতের পরে কি একটা একটা দিন আছে না এই দিনের কথা শুনেন হাতিজি কি কর কল আরো চোল্লহি صلى الله عليه وسلم ما من ايام احب الى الله عينت عباده لو فيها من نسل الحجج بين شهوره مده ايمن কোন দিন নেই যাতে করে আমল আল্লাহর নিকট এই 10 দিন অপেক্ষায় অধিক প্রিয় তার মানে এই 10 দিনের আমল আল্লাহর কাছে যে পরিমাণ প্রিয় বছরে বাকি দিনগুলোর ইবাদত আল্লাহর কাছে ওই পরিমাণ কিনা প্রিয় না এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয় তাহলে বুঝুন দশ রাতের খিলত পেয়েছি আমরা আয়াতের দ্বারা আয়াতের দ্বারায় আমরা পেয়েছি দশ রাতের ফজিলত আর বোখারের সহিজিল আয়াতে বলছে রাতের কথা আর হাদিসে বলছে কিছুর কথা দিনের কথা সুতরাং রাত ফজিলত পূর্ণ আমাদের কাছে এই ঝিলদ মাছের প্রত্যেকটি দিনও আমাদের কাছে কি ফজিলত পূর্ণ আমার ভাইরা দশ দিনের জন্য আমরা এই নির্দিষ্ট দশ দিনে আমার কি করবে জিকির করবে অন্য এক মধ্যে আছে বলেছেন হে আমার মুদ্রা এই দশ দিনে তোমরা অধিক পরিমানে এটা কি বলো তাহলিল। এই দশ দিনে তোমরা তাহলিল অধিক পরিমানে পড়ো তারপরে তাকবির বেশি বেশি পড়ো তাহমিদ বেশি বেশি পড়ো তাকবির আর তাহমিদ মানে কি ওই যেটাকে আমরা তাকবির বলি আল্লাহু আকবর আল্লাহু আকবর লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর তোমরা দশ দিনে তাহলে মোহাম্মদ রসুল বেশি করে পড়ো আর আল্লাহু আকবর আল্লাহু আকবর লাহা ইহু আল্লাহু আকবর আল্লাহু হাম এটা বেশি বেশি করে কি করতে আরো একটি ফজিলত কয়াল্লাম ইয়াজ আমার কোন যদি এই দশ দিনের কোন একদিন রোজা রাখে আমার কোন মত যদি এই দশ দিনের কোন একদিনে রোজা রাখে এক বছর নকল রোজা রাখলে যে সাবাব তার আমল নামা সে সাবাব লেখা হ একটা রোজা রাখলে ক বছরে। আবার বলেন কয় বছরের একটা রোজা রাখলে এক বছরের রোজা সাবাব পাবো যদি আমরা নয় দিন পর্যন্ত নয়টা রোজা রাখতে পারে তাহলে আমরা নয় বছর রোজা রাখার স্বাব কি আমরা অয়া দিলু কুল্লিয়াম কে আমিও মিন্ ক এই দশ রাতে আমার কোন মত যদি জাগ্রত থেকে আবাদত করে প্রত্যেক রাতের আবাদত সবে কদরের আবাদতের সমতুল্য প্রত্যেক রাতের আবাদত সবে কদরের আবাদতের কি ব্যয় তাহলে আসেন আমরা এই দশ দিন দশ রাতে কিছু আমদ নবীর হাদিস থেকে আমরা খুঁজে পেয়েছি এক নাম্বার আমল পেয়েছি এই দশ দিনে আগামীকাল থেকে যে দশ দিন শুরু হবে এই দশ দিনের এক হাম এই তাকবির এবং তাহলিল যেটাকে তাকবিরের তশফিক বলা হয় তিন নাম্বার আমল যেটা আমরা খুঁজে পেয়েছি হাদিস অনুসন্ধান করে এটা হচ্ছে দিনের বেলায় রাখবো রোজা বল দিনের বেলায় কি রোজা রাখবো আর রাতের বেলায় কি করব আমরা এবাদত করবো দিনের বেলায় রোজা রাতের বেলায় কি এবার চারটা আমল ফাইলাম এবাদত করতে পারেন আর না পারেন কমপক্ষে এই দল দিনের প্রত্যেকটা এসার নামাজ এবং প্রত্যেকটা ফজরের নামাজ জামাতের সাথে আমরা দেখি কথা বুঝি নাকি না কি বলতো এই দল দিনে কি করব। নামাজ এবং নামাজ কিছু আল্লাহর বলেছেন আমার কোনদ যদি এসারের নামাজ জামাতে সাদা করে অর্ধরা জাগ্রত থেকে আবাদত করলে দিয়ে তার আমল নামাজ সে স্বভাব টুবু লেখা হয় আমার কোনো উন্মত যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সারারা জাগ্রত থেকে আবাদত করলে যে স্বভাব তার আমল নামায় সে স্বাব টুবু লেখা হয় কত বড় পুজিল তাহলে এই দশ দিন আমরা অন্য আবাদত করতে পারি আর না পারি আমরা কমপক্ষে এসারের নামাজ এবং ফজরের নামাজ আমরা জামাতের সাথে কি করার চেষ্টা করব আদায় করার চেষ্টা করব এই দশ দিনের আরো একটি আমল এই দশ জুলের আরো একটি আমল হাদিসার প্রমাণ বলেছেন তোমাদের মধ্যে যে কেউ জিলহাজের চার্জ দেখবে তোমাদের মধ্যে যে কেউ জিল হাজের কি দেখবে চার্জ দেখবে এবং সেই কোরবানি করতে চায় ফালা মিন আই জন্য তার নখ এবং তার মোচ যৌনিকেশ মোগলের পশম ইত্যাদি যেন সে না খাপে কথা বুঝে নাকি রা এ হাদিসের সারাংশ কথা হল আল্লাহর নবী বলেছেন যে আগামীকাল আল্লাহ যদি হয় তো হয়তো চাঁদ উঠতে পারে আজকে আজকে হয়তো কি আজকের চাঁদ আগে আগে আজকের চাঁদ আগে আগে আমরা শরীরের যে অঙ্গি কেস নাবের আমরা আজকে কেটেলিবসলাম কথা বুঝছেন কিনা এখনো সময় আছে যদিও এটা গত দুমা আলোচনা ভালো হতো সম্ভব হয় না এখনো যদি সময় আছে যদি আজকে চাঁদ উঠে যায় তাহলে আজকে শেষ সূর্য আগে আগে আমরা যারা কোরবানি করতে চায়। এখানে এমন কেউ আসেননি যিনি কোরবানি করতে চান না এমন কেউ আছে। যে গরিব কথা খেয়াল করি বুঝি নবীর হাদিজ যে গরিব সেও চায় কি করতে কথা যে গরিব সেও চায় কি নবী বলছে যে ব্যক্তি কোরবানি করতে চায় তো গরিব যেতে হেও তো করতে চায় দলি যা কিভাবে করতে চায় গরিবও তো কি করতে চায় তাহলে এই হুকুম ব্যাপক সকলের জন্য প্রযোজ্য চাঁদ উটার আগে আগে আমরা আজকে এই কাজগুলো সেরে নিব ঈদের দিন ঈদের নামা শেষ করে পানির গলায় যখন ছুরি চালাবো ছুরি চালানোর পরে আমরা এই লোক মোস ইত্যাদি আমরা কেটে নিব যদি এই আমলটা করতে পারি আল্লাহ নবী বলেছেন পূর্ণ একটি কোরবানির স্বাভাবিক আমল নামে লেখা হবে আর কি করছে নবী কন কত সুন্দর একটা অফার দিলাম করে আমরা আজকে নৌকো ইত্যাদি কেটে নিব আর নামাজ পড়ে জানোয়ারে গলা ছুরি দিয়ে আমরা কি করব। এগুলো কাটবো তাহলে গরিব কোরবানির স্বাব থেকে মারুর হওয়ার কোন আছে একজন গরিবও যদি ইচ্ছা করে আমি কি নিব কোরবানির খাওয়াব নিবো বলেন একজন গরিব যদি কি ইচ্ছে করে যে আমি কোরবানি না দিয়েও কোরবানির খাওয়াব নিবো তাহলে তার জন্য এই আমলটা কথা বুঝছেন কিনা আর যে ব্যক্তি ধ্বনি উনি হয়তো বলিতে পারবে আমি তো কোরবানে দিবো আমি সব এমনি পাবো সুতরাং এটা তার কোনো দরকার নেই আচ্ছা আপনাকে এই কোরবানিটা দিলেন প্রাণীর গলায় ছুরি চালাইলেন আপনার এই কোরবানি কবুল হইতেও পারে কি করো কবুল হইতেও পারে সুতরাং আপনি দনী হয়েও যদি এই আমলটা করতে পারেন নদ ইত্যাদি কেটে নিতে পারেন তাহলে ওই কোরবানি লিট গেলেও আপনি আরো একটা কোরবানি কি দিতেন অনেকে মনে করে যে না নবী গোসে যারা কোরবানি করতে চায় এরা দনী না গরিব কোরবানি করতে চায় এই হুকুমটা সকলের জন্য প্রযোজ্য এই জন্য আমার ভাইরা কে করবো নবী হাদিসে বলছি তোমরা এই আমলটা করো বলেন নবীর হাদিস এটা কি ইহুদিরা করবে না খ্রিস্টানেরা করবে বৌদ্ধ হিন্দুরা করবে মুশ্রেদ মুনাফেদারা করবে তোর নবী হাদিসটা কার জন্য বলছে আপনারা বলেন মুসলমানের জন্য বলছি আমরা যদি নবীর হাদিস না মানতে পারি তোর নবীর দরদটা কে বুঝু আর বলেন এই জন্য আমরা সকলে প্রতিজ্ঞা করবো আবার যুবক ভাইয়ের কাছে থাকবে আপনারাও প্রতিজ্ঞা করেন ইনশাল্লাহ এই দশ দিনের প্রত্যেক আমি কি রাখবো রোজা রাখবো এবং এই দশ দিনের প্রত্যেকটা আমি জামাতের সাথে পড়বো এবং জামাতের সাথে পড়বো আর যদি পারি আমি হাঁটতে চলতে ফিরতে মোহাম্মদ রসুল্লাহ পড়ব এবং আল্লাহ একবার আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার কি করবো তো ইনশাল্লাহ তাহলে এই দশ দিনের মোটামুটি খুঁজি পাইছেন তো না এক নাম্বার দিনের ওদা বলেন দিলে কি রাতে একটা আবাদত করব বিশেষ করে ফজরের নামাজ এসার নামাজ কি জামাতের সাথে আদায় করবো আর যেহেতু আজকে চাঁদ উঠে যেতে পারে সম্ভাবনা আছে যদি চাঁদ তিরিশে হয় তাহলে আগামীকাল উঠবে আর যদি উনত্রিশে হয় আজকে উঠে যেতে পারে এই জন্য সম্ভাবনার আছে কোনো কাম করা ঠিক না আজকে এটাকে রেডি করে নেবেন কেটে দিব ইনশাল্লাহ আমরা এগুলো কাটার চেষ্টা করি কি করবো সবার চেষ্টা করেন না ভাই আমল সে জিন্দিগি বন্তি হ্যাঁ মানুষের জীবন তো গড়ে প্রকৃত আমলের মাধ্যম জীবনে অনেক কিছুই জানলাম বহু কিছু জানলাম কয়টা কথা আমরা আমলে নেওয়ার চেষ্টা করছি চিন্তা করেন এই আমার ভাইরা আমরা এই আমলটি ইনশাল্লাহ সকলে আমরা করার চেষ্টা করব যাই হোক टार समय कार्य प्रयोजन गुरुत सहकारा सुनबें खूब संक्षेपेलू जार मालिकाना है जार क्या ख्याल कर बुझे जार मालिकाना है आज आसलिया तथा जीवन धारण मौलिक प्रयोजन सामग्री व्यतीत कथा क्यों खुब स्पष्ट आज मालिका ना जीवन धारणिक प्रयोजन सामग्री व्यतीत बर्तमान रूफार ने कत टाइम साढ़े बयाल्लिस हजार टाम सम्पद जार कर रूफार बड़ी मार्केट जाचाई कर आठस टाशो टा সাড়ে তোলা রুফার দাম আছে প্রায় সাড়ে বিয়াল্লিশ হাজার টাকার মতো তৈরি মৌলিক প্রয়োজন প্রয়োজনীয় সামগ্রী পেঁদিত স্বর্ণ রুফা নগদ টাকা ব্যবসার মাল স্বর্ণ রুফা নগদ টাকা ব্যবসার মাল এবং প্রয়োজনের অধিক ধরে আসবাবপত্র মিলে যদি বিয়াল্লিশ টাকা পরিমাণ হয় তার উপরে কোরবানি ওয়াজি যেমন ধরুন আপনি একজন দোকানের মালিক আপনার দোকানে পঞ্চাশ হাজার টাকার মাল আছে নিত্য প্রয়োজনীয় যে খরচ আপনার লাগবে যে খরচ ওটা বাদ দিয়ে দেখবেন থাকে কিনা আপনার উপর কোরবান নেওয়া উচিত আপনার কাছে দুটা গরু আছে একটা গরু এটা আপনার মৌলিক প্রয়োজনের আওতা দিন আরেকটা গরু আপনি এমনি পালেন আর এই গরুর দাম কত বর্তমানে পঞ্চাশ হাজার টাকা আপনার উপর কোরবানি নেওয়া চিত আপনার দশটা খেরে ভাড়া আছে খের ভাড়া তুমি নেমে এক দুটা হয়তো আপনার লাগে এটা আপনার মৌলিক প্রয়োজনের আওতাশীল আর যে বাকি আটটা খ্যারের হারা যদি এই আটটি খের হারার দাম বর্তমান মার্কেটে সাড়ে বয়াল্লিশ হাজার টাকা পরিমাণের হয় আপনার উপরে কি কোরবানি ওয়াজিত আসেন আপনার কাছে এক বরি স্বর্ণ আছে এক বুড়ি স্বর্ণের দাম বর্তমানে ছত্রিশ বা আটত্রিশ হাজার টাকা আপনার কাছে নগদ পাঁচ হাজার টাকা আছে কত নগদ কত আছে আর স্বর্ণ আছে কতটুকু একদিন আপনার উপর কোরবানি ওয়াজিব বলেন আপনার উপরে কি কোরবানি ওয়াজিব আপনার গরিব একবারে বিশ্ব কোরবানির প্রথম তারিখেও আপনার কাছে কোনো সম্পদ ছিল না কোরবানের দ্বিতীয় দিনেও কোন সম্পদ ছিল না কোরবানের তৃতীয় দিন আপনার একজন ভাইয়ে আপনাকে পঞ্চাশ হাজার টাকা উপকম দিয়েছে আপনার উপরে এই শেষ দিন আসি কোরবানিটা ওয়াজিব কথা বুঝিনি কি না প্রথম দিনে ওয়াজিব ছিল না আপনার উপর যেটা আপনার খালি আব্দুল্লাহ কোনো টাকা নাই দ্বিতীয় দিনও টাকা ছিল না কিন্তু তৃতীয় দিন আপনার এক ভাইয়ে আপনাকে পঞ্চাশ টাকা কি করেছে হাদিয়ে স্বরূপ দিয়েছে বাস আপনার উপর করবানি কি হয়ে গেছে কাজিব হয়ে গেছে আমার ভাইরা বসবাসের প্রয়োজনের বাহিরের বাড়িঘর এবং জমি জামা থাকলেও করবানি ওয়াজিব যেমন আপনার থাকার জন্য একটি ঘরে যথেষ্ট আপনার বসবাসের জন্য আপনার একটা ঘরই যথেষ্ট এটা আপনার মৌলিক প্রয়োজনের আওতা দিন আপনার আরো একটি বাড়ি আছে ওই বাড়ির দাম যদি বর্তমানে বিয়াল্লিশ হাজার টাকা পরিমাণ মূল্য হয় আপনার উপর করবা নাকি আপনার এমন জমি দাম আর সম্পদ আল্লাহাক দিয়েছে যে পরিমাণ সম্পদের থেকে উৎপাদিত ফসল দিয়ে আপনার এক বছর চলে খেয়াল করেন এই পরিমাণ জমি আছে যে পরিমাণ জমির ফসল দিয়ে এক বছর কি চলে ওই জমি পরিমাণ যদি আরো অতিরিক্ত কিছু জমি থাকে যে পরিমাণ জমিনের খোড়ায় চলে ওই জমিন থেকে আরো অতিরিক্ত কিছু কি আছে জাকাত আসে না কিন্তু জমিনের উপরে কোরবানি আসে অতিরিক্ত বাইরের উপরে জাকাত আসে না কিন্তু অতিরিক্ত বাইরের উপরে কি আসে কর আবার বুঝার চেষ্টা করেন আপনার আমি বলছি মৌলিক প্রয়োজনীয় সামগ্রী ব্যতীত আপনার ঘরে মনে করেন বালিশ বালিশ আছে বিশটি বালিশ আছে আপনার ঘরে আছে আপনার ঘরে সদস্য হল আটজন আরো চারটা বারোটা মেহমান তেমন আছে বারোটা বালিশ ব্যবহার হয় আপনার আর বাকি আটটা বালিশ বছরে কোনোদিনও কি হয় না এই বাকি আটটা বালিশের দাম আপনার দৈত হবে আপনার সুখ এসে অহর অহর দিগার পড়ে আছে যেটা বছরে একদিনও কি হয় না ব্যবহার হয় না ওইগুলোর দাম আপনাকে ধরতে হবে তাহলে ধরলাম পালিশের দাম ধরলাম আপনার প্লেট ইত্যাদি গ্লাস ইত্যাদির দাম ধরলাম বিছানা সাদুর আছে আপনার কাছে দশটা দশটা বিছানা সাদুর আছে বছরে একদিনও কি হয় না ব্যবহার না ওই পাঁচটার দাম আপনাকে কি দিতে হবে ধরতে হবে সব মিলে কিছু ব্যবসার মাল আছে কিছু প্রয়োজনের অতিরিক্ত মাল আছে ঘরের ভিতরে কিছু জমিদামা আছে কিছু স্বর্ণ আছে কিছু রুপে আছে সব মিলে যদি সাড়ে বিয়াল্লিশ হাজার টাকা পরিমাণ হয় আপনার উপর কি আর সবচাই দুঃখের বিষয় হল ভাই আল্লাহ আদিস মধ্যে বলেছেন যে ব্যক্তি একটা প্রাণী কোরবান দিবে ওই প্রাণীর প্রত্যেকটি ফসলের পরিবর্তে একটা গরু নেব তার আমল নামে ধরেন একটা গরু আপনি আজকে আপনাদের এই একটা গরু এই গরুর ফসলগুলো যদি আজকে থেকে গনা শুরু করেন এক মাস সময় দিলেও আপনি গণি শেষ করতে একটা গরুর ভিতরে কম করতে কুটি ফসম হবে আমার মনে হয় গণি নে কখনো আন্দাজ করা যায় বিশ কুটি কম হবে না একটা গরুতে যদি বিশ কুটি কি হয় ফসম হয় আর আপনার যদি নিষ্কুলুস তবে এক্লাসের সাথে আল্লাহকে রানি করার জন্য যদি কোরবানি করেন বিশ কুটি আপনার আমল নামা কম আপনি যদি তিরিশ বছরে তিরিশটা প্রাণী কোরবানি দিয়ে থাকেন কয়টা প্রাণী একটা প্রাণীতে কত নেকি বিস কুটি বলেন একটা প্রাণীতে কত নেকি এটা ধরে দিলাম একটা প্রাণীতে যদি বিস কুটি হয় তাহলে তিরিশকে বিশের সাথে গুণ দেন গুণ যত হবে ততটা নেকি আপনার আমুল নামা জমা হবে এই নেগির ক্ষেত্রে আমরা আসলে যুক্তি তালাজ করি বুঝ থাকেন তো আমার সাথে কোরবানি অজীব হয় কিনা আসল বাঁচার জন্য জিজ্ঞাসা করি দুনিয়ার কত কাজ আমরা কাউকে জিজ্ঞাসা করি না বন্ধুর বিয়া ওদিন পঞ্চাশ টাকা দিয়ে দিই কোনদিন জিজ্ঞেলাম ওনা যে পঞ্চাশ টাকা দেওয়া যায় কিনা মাদার অনুষ্ঠান এখানে আমি চল্লিশ টাকা দিয়ে দিলাম কারো জিজ্ঞেস করলাম না এরপরে আপনার পূজা হবে পুজো অনুষ্ঠানে আমি এক লক্ষ টাকা দিয়ে দিলাম কাগজি বললাম না আর এবার ক্ষেত্রে এসে আপনি কত মানুষকে বেগিচা বানাইলে যে আর সম্বদরে এই বিবরণ আমার জীবন কি না এটা তো আপনার ওপর ফাঁসি হবে না এটা তো ন্যাকের বিষয় সুতরাং এত গরিমসি কেন এখানে বলুন তো এই আমার ভাইরা আমরা করবানি সকলে শত সুট আমরা ফসুর করবানি করার চেষ্টা করব কিছু প্রয়োজনীয় মাসালা আমি খুব সংক্ষেপে বলছি ইনশাল্লাহ আজকে আলোচনা শেষ হবে না আগামী সপ্তাহে ইনশাল্লাহ বলবো আমরা কিছু মাসালা শুনি কোরবানি ওয়াজিব হয় শুধু নিজের পক্ষ থেকে কোরবানি ওয়াজিব হয় শুধু নিজের পক্ষ থেকে সন্তান কিংবা স্ত্রীর পক্ষ থেকে কোরবানি ওয়াজিব হয় না কথা বুঝছেন কোরবানি কার পক্ষ থেকে ওয়াজিব হয় নিজের পক্ষ থেকে কোনো সন্তানের পক্ষ থেকে বাপুর উপরে না। স্ত্রী পক্ষ থেকে স্বামীর উপরে স্ত্রী যদি ওই সম্পদ থাকে যেটা বর্তমানে স্ত্রীর জন্য সক্রিয় ভাবে করবানি হ্যাঁ আপনি সহযোগিতা করতে পারেন তার সেটা ভিন্ন কথা যেহেতু মহিলা মানুষের গরু কিভাবে কিনবে আপনি সহযোগিতা হইতে পারেন কিন্তু আপনার উপরে তার করবানি কিনা আপনার ছেলে আছে পাঁচ ছয় ছেলে আছে সকলেই সাবালক এবং সকলে সকলের কাছে ওই পরিমাণ আছে তাহলে ওরা সক্রিয়ভাবে প্রত্যেকেরা নিজে নিজের কোরবানি কি করবে আদায় করবে আদায় করা না। হ্যাঁ যদি একান্নভুক্ত সংসার হয় একান্নভুক্ত বলতে কি বুঝায় যে বাপের সাড়ে পাঁচটা সন্তান আছে এই সাড়ে পাঁচটা সন্তান বাপের অধীনে ব্যবসা করে এবং সন্তানেরা এক টাকারও মালিক না টাকার মালিককে पने पर कुरबानी आप जो ऐले व्यवसा कर कमाबेस की, की? बिन्नो बिन्नो, एक फैमिली हत्येक सेलर परिन्न भिन्न भाव कुरबानी हमारा देश एक गलत प्रथा रही जिज्ञासा करोर আমরা দুইবার দি। আমাদের পুরো ফ্যামিলিতে এক বছর আমরা আমাদের বাফের নামে করবানি দিয়ে শেষ এখানে যার নামে কোরবানি দিছে শুধু তার নামের কোরবানিটাই আদায় হবে কোন যার নামে কি দিছে তার নামের কোরবানিটা আদায় হবে কোরবান যখন আসবে আসার পরে আপনার কি পরিমান সম্পদ আছে আপনি আগে সেটা যাচাই করবেন যারা সঠিকভাবে বলতে পারে ওদের কাছে কি বলবেন যে আমার সম্পদ এই এই বিবরণ আগে কোরবানি ওয়াজিব কার উপরে সেটা নির্ধারিত করতে হবে এক সংসারের ভিতরে কোরবানি কার উপরে ওয়াজিব সেটা কি করতে হবে আপনি ঘুমেন গাই না তা কোরবানি কার উপরেও আজীব সেটা আগে কি করতে হবে নির্ধারণ কি সেলের উপরেও আজীব না মার উপরও আজিব না মেয়ের উপরেও আজিব না স্বামীর উপরেও আজীব এটাকে নির্ধারণ করতে হবে যদি স্বামীর উপরেও আজিব হয় সেখানে যদি স্ত্রীর নামে কোরবানি দেয় কোরবানি হবে স্বামীর কোরবানি আদায় হবে না স্বামীর কোরবানি কি হবে না এখানে স্বামী স্বামীর নামে কোরবানি দিতে হবে ছেলে আর বাপ আছে কোরবানি কার উপরেও আজিব আগে সেটাকে আশায় করতে হবে কি সেলের উপরেও আজিব নাকি বাপের উপরেও আজিব যদি দেখেন যে ছেলের উপরে ওয়াজিব কোরবানি দিতে হবে ছেলের নামে বাপের নামে না এখানে ছেলে যদি স্বর্মে গর্মে পড়ি তার নামে না দিই বাপের নামে দেয় কারণ বাপের নামে না দিলে বাপ বুড়ে মানুষ এলাকার সাদো না হাঁডি হ্যাঁ হলার নামে বদনামি করে তো আর হল নতুন কারবারি মিশন হেতে হেতার নামে কোরবানি দেয় অথচ আমরা বুড়ে মা বাপ গড়ে বৌ নিয়েছি কেউ ওয়াজিব হলে হাতার উপরে কথা বুঝেন না কোরবানিটা কার উপরে বাজি বসে ছেলের উপরে ওয়াজি বসে ছেলে কোরবানি দিবে আপনার নামে দিবে কেন হ্যাঁ ছেলের যদি ওই পরিমাণ অ্যাবিলিটি থাকে আপনাকেও শরীর করতে পারে সেটা হলো ভিন্ন কথা সে কোরবানে ওয়াজিব ছেলের উপরে সেলের নামে কোরবানে দিবে এখন সর্বরি মার নামে দেয় অথচ ও আজিব নামে হাতে দিল না তাহলে মার নামের না দায়লো তোমার নামে তো ওয়াজিব তোমারটাকে লোক এই জন্য এক বছর আর নামে এক বছর আমার স্ত্রীর নামে এমন না ওয়াজিব তার উপরে আগে সেটা কি করতে হবে সেটা নির্ধারিত করতে হবে সেটা নির্ধারিত করার পরে তার উপরে ওয়াজিব তার নামে তো দিবেই হ্যাঁ যদি অতিরিক্ত সম্পদ থাকে তাহলে মায়ের নামও দিতে পারে বাপের নামও দিতে পারে যার নাম ইচ্ছে তার নাম সে দিতে পারে আমার ভাইরা রিম করে কোরবানি করা যায় খেল করে। ঋণ করে কোরবানি করা যায় তবে অনুত্তম ঋণ করে কোরবানি করা যায় তবে অনুত্তম উত্তম না কারণ খাল্লা একটা ঋণের বোঝা আপনার মাথা নিয়ে কোনো দরকার আছে কি না কোনো প্রয়োজন নেই অনেকে বলে রিম করলে কোরবানি করলে সোয়াদ হয় না এই কথা কিন্তু আবার ভুল রিন করে কোরবানি করলে সব হবে তবে কাজটা কি নাম্বার মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যাওয়া যায় কিনা ধরুন আপনার আব্বা ইন্তেকাল করেছেন আপনার আম্মাদান ইন্ত করেছেন আল্লাহ দিয়েছে এখন আপনি আপনার আম্মার নামে আব্বার নামে যদি কোরবান এজেন্স দিতে পারবেন আপনার নামে কিন্তু আগে দিতে আপনার নামে যদি ফরজ হয়ে যায় তাকে আপনার নামে দিতে হবে তারপরে মৃত আব্বা অথবা মৃত আম্মার নামেও আপনি কিনতে পারেন দিতে পারেন আপনার দাদার নামেও দিতে পারে। যেমন সাহাবায় ইতিহাস আপনার মানুষ একজন দুম্বা দুটা দেন কেন তো একটা আমার নামে দি একটা নবীর নামে দি। বোঝা গেল মৃত ব্যক্তির নামেও কিয়া। যাওয়া কি আর মৃত ব্যক্তির নামে কোরবানে দিলে এটা দুই অবস্থা এক অবস্থা হল বাপে মৃত্যুর ওসিয়ত করে গিয়েছে যে বাবা আমার উপর কোরবানি ওয়াজিব ছিল আমি আদায় করতে পারিনি তোরা কি করবি কি করে এর মসিৎ দিতে পারে না যদি ওসিয়ত করে বাপে মারা যায় পাপের নামে যে পশুটা কোরবানি করবেন ওই বসু খেতে পারবেন না এটা ওয়াজিব হত্যাচাত এটা সত্যাকৃত আর যদি অসিহিত না সেটা খেতে পারবেন না জন বন্ধু প্রাণী ক্রয় করার জন্য দপ্তরে গেছেন দুটা ছাগল নিয়ে আসছেন এখন আনার সময় ভুলে গেছেন কোন বন্ধু কোন ছাগলটি ক্রয় করছেন এটা ভুলে গেছেন এখন এটা ভুলে দুই এর ফলেও যদি উভয়জন দুটো কোরবানি দেন বা কোরবানি আদায় হয়ে যাবে সমস্যা হবে না অংশীদার নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটা মশালা জিজ্ঞাসা করো যে কোরবানির প্রাণী ক্রয় করার পরে অংশীদার নেওয়া যায় কিনা কথা বুঝতেছে কিনা কোরবানির পশু ক্রয় করার পরে অংশীদার নেওয়া যাবে কি না। হ্যাঁ যদি ক্রয় করার সময় আপনি ক্রয় করেন যে আমি এখন নিজে নিজে ক্রয় করতেছি যদি আরো চার পাঁচ জন শরিক আমি নিব কথা বুঝুন না আমি যদি আরো চার পাঁচজন কি পাই শরিক পাই বা একজন শরিক পাই আমি নিব অসুবিধা নেই তাহলে এই ক্ষেত্রে দনীও শরিক দিতে পারবেন গরিবেও শরিক দিতে পারবেন কোন সমস্যা নেই আর যদি কিনের সময় নিয়ত করেন না যে ফাইলে অন্য কাউকে নিব এ ধরনের নিয়ত কি করেন না ঠিক আছে এই মশালাটার ব্যাপারে মুফতি আরেকের মধ্যে অনেক মতনত্ব রয়েছে তবে বিশুদ্ধ মত অনুযায়ী ক্রয় করার সময় শরিক নেওয়ার নিয়ত না করলেও শরিক নিতে পারবেন কথা বুঝিনি না। ক্রয় করার সময় শরিক নেওয়ার নিয়ত না করিলেও কিত্তে পারবেন ফরক্ষণে শরিক নেওয়া যায় গেছে যাই আমার ভাইরা কোরবানির পশু হারিয়ে গেলে মারা গেলে অথবা চুরি হয়ে গেলে তার কি হুকুম আপনি ধরুন একটা কোরবানির গরু প্রাণী ক্রয় করে এনেছেন নিজের আজকে হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে অথবা মারা গেছে এ মাথেলার সমাধান হলো আপনার যদি দোনি হন আপনি যদি কি হন দোনি মানে ওই সাড়ে বিয়াল্লিশ হাজার টাকা মালিক যে হে হল দোনি যদি আপনি দনী হয়ে থাকেন হ্যাঁ আপনি হয়ে থাকেন আর একটা হবে। আর যদি বুঝছেন নাকি যদি আপনি দনী হন আরেকটা কিনতে হবে আরেকটা কিনতে হোক দনি মানে যে বর্তমানে কত হাজার টাকার মানে বিয়াল্লিশ টাকা মানে সে কিনতে হবে আর গরিবের জন্য কিনার কোন প্রয়োজন নেই আরো একটি মাসালা মার্কেট প্রাণী নাই এখন কি করতে হবে আপনার উপর কোরবানি কিন্তু গরু নেই কোরবানি করতে পারে তিন দিনে কন কোরবানির দিন কতদিন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ আপনি গরু তো ক্রয় করতে পারে না গরু ছাগল কিছু ক্রয় করতে পারেন নাই দশ তারিখ অপেক্ষা করবেন খাইলেন না এগারো তারিখও অপেক্ষা করলেন নারে রে এখনো পাইতেছি না বারো তারিখও কি করতে হবে কথা কর না বারো তারিখও অপেক্ষা করতে হবে যেহেতু বারো তারিখও করবেন সময় অপেক্ষা করতে হবে এই তিন দিন অপেক্ষা করার পর যদি আপনি প্রাণী না পান তাহলে একটা প্রাণীর মূল্য আপনাকে সৎকার করিতে হইবে কথা বুঝছে নাকি না একটা প্রাণীর মূল্য কি করতে হবে অথবা যে কোনো প্রাণীর এক সপ্ত মাংস যত টাকা হবে ওই পরিমাণ টাকা আপনাকে কি করে দিতে হবে সত্যা করে দিতে হবে মার্কেটে গরু আছে প্রচুর কিন্তু আপনি অলসতার কারণে আপনার যে কোনো সাংসারিকেন ঝামেলার কারণে এগারো দিনের দিনও কিনতে পারেন নাই বারো তারিখেও কিনতে পারেন নাই ঝামেলার কারণে তাহলেও আপনাকে ওই তিন দিনের পরে একটা গরু প্রাণের মূল্য আপনাকে সত্যা করে দিতে হবে বন্ডা পশু বন্ডা। যে পশু ভাজা বন্ডা তার কোন বাচ্চা হয় না বন্দা পশুর কোরবানি যাই কিনা সাধারণত বন্দা পশু এটা মোটা হয় এবং তাদের বস্তুগুলো মানসম্পূর্ণ বন্দা গরুর বস্তু সাধারণত কি হয় মান হয় এই জন্য বন্দা গরু দ্বারা যদি আপনি কোরবানি দেন আপনার কোরবানিতে কোন সমস্যা হবে না অন্ত সত্তা একটা প্রাণী ক্রয় করেছেন কোরবানি দেওয়ার জন্য খরক্ষণ দেখলেন ওই প্রাণীর পেটে বাচ্চা ওই প্রাণীর সাইডে কি বাচ্চা তাহলে মাসালা হলো এই প্রাণীটা কোরবানি না দেওয়া অনুত্তম আল্লাহ যদি আপনাকে তফিক দিয়ে থাকে অন্য একটা প্রাণী কি করবেন ক্রয় করে দিবেন আর যদি না আপনার কিনার তফিক নেই এটাকে আপনাকে কোরবানি এটা কোরবানি দিতে পারবেন কোরবানে দেওয়ার পরে ওই পশুর যে বাচ্চাটা বের হবে যদি জীবিত বের হয় সেটাকেও জবাই করে দিতে হবে ওটা বুঝলেন না ওই বাচ্চাটাকেও জবাই করতে হবে দবাই করার পরে যদি রুচি এটা নেই খাইবেন না হলে না খাইবেন সেটা হলো ভিন্ন কথা যাই আমার ভাইরা কিছু মাসলা মাসাই আপনাদের সম্মুখে আলোচনা করেছি আর যেহেতু এখন থেকে শরিক নির্বাচন করবেন এই জন্য শরিক নির্বাচনের ক্ষেত্রে আমাকে আপনাকে সচেতন থাকতে হবে যেহেতুটা অত্যন্ত একবারে শুক্র সাত নামে কোরবানে দিছেন ছয় জনের নিয়ত একবারে হলো আনা সঠিকজনের নিয়োগ কি একবারে মার্শাল আল্লাহর জন্য আর একজন কোরবানি দিছে এ নিয়তেরে হোলা বিয়ে করেছি নতুন নতুন করে ব্যয় হয়েছি যদি কোরবানি না দি কি অবস্থা হইব কথা বুঝিনি নাকি আর হলাম যে আরেকদিকে যার এটা কি আর সহ্য হইব নেই যাক এ ধরনের যদি একজন নিয়োগ করে ফেলছেন বা সমাজের মানুষ আমাকে কি বলবে ছয় জনের নিয়োগ ঠিক একজনের নিয়োগ গোস্ত খাওয়ার লোক দেখানো সাতজনের একজনের কোরবানিও হবে না কি বাই ছয় জনের অপরাধ কি এত নিয়োগ ঠিক আছে এত অপরাধ আছে ওই বেসার কারণে কি হয়ে গেছে এই ছয় জন কোরবানি দাও এই জন্য আল্লাহ যাকে তরফিদ দিয়েছেন আমরা কোরবানি দেওয়ার জন্য গরু না কিনতে পারে একটা ছাগল কিনেন অসুবিধা জানেন আল্লাহ সাক্ষাৎটা করবি আপনি আপনার ভাইয়ের অন্তর কি সেটাও তো জানান না থাকলে আপনি বাড়ির লোকের অবস্থাটা আপনি খবর দিবেন দেবো ভাই আমাদের শরীর কি এত মুখ দিকে এক চান কিন্তু এটা দিলা এর মধ্যে না কারে বিশ্বাস করবেন কম দাল কেন ভালো হল একা যদি দিতে পারেন এটা ভালো আর না হলে কি করবেন আর বলা নাই আর যারা সুদি কারবারের সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত এদের সাথে কখনো করবান এদের তো শরীর না এদের সাথে যদি আপনি অংশীদার গ্রহণ করেন আপনার করবানি নষ্ট হয়ে যাবে নিঃসন্দেহে কোনো সন্তানে তার ভিতরে যেহেতু সুদ হালাল না আরাম আসতে আছে লাগবে হারাম ন এটা হারাম এই সুদি কারোবারের সাথে যারা জড়িত এদের অংশীদার সাবধান এর কোনো হালাল অন্য কোনো ইনকাম সোর্স আছে কিনা এটা দেখতে হবে যে ইনকাম সোর্সের মধ্যে কোনো সুদের যে কথাগুলো বলেছি আমাদেরকে আমল করা তো করুন ইনশাল্লাহ আর একটা জুমা আমরা পাবো আরো জরুরি আসলাম আসালে আলোচনা করা হবে যারা শুনত পড়া যায় স্যারা পড়ে